ইবনু আব্বাস রদিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন যখন এই আয়াত অর্থাৎ তোমার নিকট আত্মীয়গণকে সতর্ক কর সুরা আশুয়ারা আয়াত নম্বর দুইশো চোদ্দ অবতীর্ণ হল তখন নবী সাল্লা সাল্লাম বললেন হে বনি ফিহর হে বনিয়দি বিভিন্ন কুরায় শাখা গোত্রগুলিকে নাম ধরে ইসলামের পথে ডাক দিতে লাগলেন